وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا زد له ولا ند له ولا حد له ولا عدل له ولا مثل له ولا مثل له ولا, مثل له ولا مثيل له ولا مثال له ওলা শিব হলু ওলা সব হালু ওলা সবি হলু ওলা মুহিদ না হাবিব না হাবি বীব না ও তোবি কু الذي يرسله إلى كافة للنات بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا وقال رسول الله صلى الله عليه وسلم إِنَّ أَوْلَى النَّاسِ بِيَوْمَ بي الْقِيَامَةِ أَكْسَرُهُمْ عَلَيَّ صَلَاهٍ বারো কালো না কুমফিল কুর আজিফানুমিল হকিম হজার বার তুজে আয় মদী নালে মি পেদা হ বস চলতা তুমর করবি না তুঝে সে জুদা হমকতা তে রোজা কি মনজ সলামত রে তে রোজা কি জালি হে আ ছোকে অব জর হমে আজ্বায় বালি উম লাখো হাইকিন বড়ি উম হজানে মদিনা মে মেরা নাম শুমার মুে কো ফো মুসাফির মে আয়া নে মহ বুবে আরোপ শবাহত লে হীক তু মোহান দরবারে লাখো কোটি শুক্রিয়ায় গুসি জিনে আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমের বাইশতম ফার দ্বিতীয় নম্বর পৃষ্ঠা থেকে সুরায় আহাবের একটি আয়াত ফেলাওয়াত করেছি এবং তিরমিলি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমার তাও কি ইল্লার নেতা যত এবাদত দুনিয়াতে আছে নামাজ রোজা হজ জাকার সৎকার সব এবাদত আল্লাহ আব্দুল আলমী মানুষদেরকে করার জন্য নির্দেশ প্রদান করেছেন কিন্তু আল্লাহ কখনো কোনো আবাদত করেন না নামাজ পড়ার জন্য আদেশ করেছেন আল্লাহ নামাজ পড়েন না রোজা রাখার জন্য আদেশ করেছেন আল্লাহ রোজা রাখেন না হজ করার জন্য আদেশ করেছেন আল্লাহ হজ পালন করেন না জাকাত দেওয়ার কথা বলেছেন সৎকাত সৎকা আদায় করার জন্য বলেছেন কিন্তু আল্লাহ কখনো সৎকা দেন না একটা আবাদত এমন পাওয়া যায় কোরআন হাদিসের ভিতরে যে আবাদত শুধু আল্লাহ আমাদেরকে করার জন্য আদেশ করেছেন শুধু তাই নয় আল্লাহ স্বয়ং ওই আবাদতটি করে থাকে নিশ্চয় আল্লাহ এবং তার নবীর আগণ নবীর দুটার হে ইমানদারগণ তুমরাও নবীর প্রতি দূরত ফাটাও এবং যথাযথ সালাম জানাও তাকে দুরুদ এটা এমন একটি আমল যে আমল আল্লাহপাত আমাদেরকে করার জন্য আদেশ করে খ্যানতে হন না আল্লাপাত নিজেও দূরত পড়ে ফেরেস্তারাও দূরত পড়ে তবে আল্লাহর দুরুদের সিস্টেম ভিন্ন নবীর দূরদের সিস্টেম ভিন্ন আমাদের দুরুদেরও সিস্টেম ভিন্ন আল্লাহর নবীর উপর দূরত পড়ার জন্য আল্লাহর নবী মানুষের মুখাপিক্রি নন যে জায়গায় স্বয়ং আল্লাপ নবীর উপর দূরত পড়েন সেখানে কি নবী তারা দূরদের মুখাপিকি হতে পারে আল্লাহ যথেষ্ট তার পাশাপাশি ফেরেস্তারাও আবার আল্লাহর নবীর উপরে দূরত পড়েন ফেরেস্তারা আমি একদিন আলোচনা করেছি মানুষের সংখ্যা বেশি না এই জগতে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ ছাড়া কিহু জানের রুহুল বয়ানের মধ্যে আল্লা যা করে সদেপ রহেমা বলল লিখেছেন आदम आल सलासल्लम के मत पर जत मानुषे एवं आसबानु रेखे जिन जंगे तुलना करा जिन ज संख्या कम पक्षे दस गुण बस मानुष जिन संख्या हो कम पक्षे दस मानुष ए जिन के एक पशे रेखे स्थलवागे आल्लाबुल आलमी जत प्राणी सृष्टि कर संगे तुलना का मानुष ए जिन तुलन स्थलवागे प्राणी संख्या कमपक्ष दस गुण बस मानुष जिन स्थलवागर प्राणी और एक पाशे रेखे जले <laughs> <laughs> আল্লাহুল আলমীর যত মাথলুকাত সৃষ্টি করেছেন ওদের সঙ্গে তুলনা করা হয় তাহলে জলের মাথলুকাতের সংখ্যা এই তিন গুণের তুলনায় কমপক্ষে আরো দশ গুণ বেশি হবে মানুষ জিন, থলবাগের প্রাণী জলবাগ জলের প্রাণী চাইর প্রকারের প্রাণীকে এক পাশে রেখে মহাশূন্যের যে সমস্ত পঙ্খী ঘুরে বেড়ায় वे संगे तुलना करा महाशंग के शून्य पंखर संख्या हो कम पक् दस गुण बानुष जिन फेरस्ता मानुष जिन जलबागर प्राणी स्थल प्राणी महाशून्य पंखी ए फातो प्रकार प्राणी के एक पशे रेखे दुनिया फेरे विचरण कर संगे तुलना दुनिया फेस्तार संख्या हो कम पक्ष दस गुण बस मानुष जिन जलबागर प्राणी स्थल प्राणी महाशूर्ण पंखी एवं दुनिया फेरिस्ता फाफो पगड़ के एक पशे रेखे फतम आकाशे दे समस्त फेस्ता विचरण कर संगे तुलना प्रथम आकाशें फिर संख्या कम पक्षे दस गुण बस এভাবে দ্বিতীয় আকাশে আরো দশগুণ বেশি তৃতীয় আকাশে আরো দশ গুণ চতুর্থ আকাশ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্ত আকাশের উপর হচ্ছে আরশে মোয়াল্লাহ আল্লাপাক আরশে মোয়াল্লাহকে গুম্বুদ দিয়ে সাজিয়েছেন গুম্বুদ আমাদের বিভিন্ন এলাকার মসজিদ গুলোতে গুম্বুত থাকে যেগুলো দেখি গুম্বুত একটা গুম্বুত কত বড় যা করে সদেক সহেন হল্লা তরছিলেন হিসাবে লিখেছেন যে মনে করেন এবং বিরাট বিশাল একটি মাঠ যে মাঠের মাঝখানে দাঁড়াইলে মাঠের কিনারা দেখা যায় না আন্দাজা করুন এই মাঠটা কত বড় মাঠের মাঝখানে দাঁড়াইলে মাঠের কিনারা দেখা যায় কত বড় মাঠ হবে আন্দাজা করে ওই মাঠের মাঝখানে যদি একটি নক্তা একটি বিন্দু রেখে দেওয়া হয় তাহলে এই মাতের তুলনায় বিন্দুটার কোন অবস্থান থাকবে বলেন তো আপনারা একটু সাউন্ডটা কমা দিলে ভালো হবে ঠিক আল্লাহ রবুল আলামী আর সে যে গুম্বুত গুলো দিয়ে সাজিয়েছেন এক একটা গুম্বুত এত বড় সাতব জমিন ও আসমান যদি ওই গুম্বুদের মাঝখানে রেখে দেওয়া হয় তাহলে বিরাট ও বিশাল মাঠের মাঝখানে নকতা রাখলে যে রকম নকতা একটা উল্লেখযোগ্য কিছু হয় না এই সাত জমিন ও আসমান গুম্বুদের ফরিদির তুলনায় উল্লেখযোগ্য কিছু হবে না একটা গুম্বুদকে অত বড় আন্দাজা করেন এভাবে গুম্বুদ একটা নয় দুইটা নয় তফসিরের কিতাবে আছে আল্লাহ আর সে মোহাল্লাকে যে গুম্বুদ গুলো দিয়ে সাজিয়েছেন ওই গুম্বুদের সংখ্যা হল ষাট হাজার তিনি লেখেন এত বিরাট বিশাল ষাট হাজার গুম্বদের কোনো না কোন গুম্বদের ভিতরে এমন এক বিগত জায়গা এমন খালি পাওয়া যাবে না যে গুম্বদের ভিতরে কোনো না কোনো ফেরিস্তা হয় দাঁড়িয়ে আবারত করতেছে না হুকু অবস্থায় আবারত করতেছে না হো সেইদা অবস্থায় আবারত করতেছে এক বিগত জায়গা কোথাও এমন খালি পাওয়া যাবে না তান দাদা কোনো ফেরিস্তার সংখ্যা কি পরিমাণ ম্যারাজের রাত ফেরেস্তাদের ঢল নেমেছে ঢল ঢল বুঝেন তো যেখানে মানুষ বেশি হয় কোন সমা সমাবেশে তখন আমরা বলি এখানে আজকে মানুষের ঢল নেমেছে ফেরিস্তাদের ঢল নেমেছে কুটি কুটি ফেরিস্তা আল্লাহর নবী জিব্রিলকে ডেকে বলছেন জিব্রিল এখানে ফেরিস্তার সংখ্যা কত এরা ওইদিকে কোথায় যাইতেছে এদের লাশ মাথা কোথায় এদের যাওয়া কোন দিন শেষ হবে জিব্রিল বললেন বুধুন আমাকে জিজ্ঞাসা না করে ওই দলের একজনকে আপনার জিজ্ঞাসা করেন জিবলিল সালাম ওই ফেরিস্টার দল থেকে একজনকে ডেকে বলছে ভাই তোমরা যে ওদিকে যাচ্ছ তোমাদের যাওয়া কবে থেকে শুরু হয়েছে তোমাদের আগের মাথা কোথায় লাস্টের মাথা কোথায় এবং কোন দিন তোমাদের যাওয়া শেষ হবে তোমরা কতজন ওই ফেরেসটা উত্তর দেয় যে আমাদের ওই মাথা কোথায় পিছনের মাথা কোথায় আমরা এখানে কয়জন কবে আমাদের যাওয়া শেষ হবে সেটাও জানি না সৃষ্টির পর থেকে আমাদেরকে ওই দিকে যাওয়ার আদেশ করছে আমরা তো ওইদিকে যাই পেয়েছি কত কোটি কুটি ফেরিসটা আল্লাহ সৃষ্টি করেছেন এটা আল্লাহ ছাড়া কেউই তো এত কোটি কুটি বেরেস্তা আল্লাহর নবীর উপর দূরত পড়ে তাহলে আল্লাহর নবী মানুষের দূরদের মুখাবে কি যে আমরা যদি নবীর উপর দূরত না পড়ি তাহলে নবীর মর্যাদা কমে যাবে যদি এমনটি না হয় তাহলে আল্লাহাক আমাদেরকে সল্লু আদেশ সূচক শব্দ ব্যবহার করে নবীর উপর দূরত পড়ার জন্য আদেশ কেন করেছেন এটা তোমাদেরকে মর্যা মর্যাদাশীল বানানোর জন্য তোমাদের লাভের জন্য তোমরা যদি দূরত পড়ো নবীর কোন লাভ হবে না লাভ হবে বলতো কার তোমাদের শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন কাল কে দিন আমার কাছে সবচাই দিনটে ওই হবে যে উম্মত দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দূরত পড়েছে सर्वाधिक निकटे थकार्लाहारमार आल्लाबी मत जदि সকালবেলায় আমি নবী মোহাম্মদ রুফর দশবার দূরত ফরে এবং বিকালেও যদি আমি নবী মোহাম্মদ রুফর দশবার দূরত ফড়ে আমার ওই বন্দার জন্য কাল কেমতের দিন আমি নবী মোহাম্মদের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সকালে যদি দশবার দূরত ফড়ে বিকেলে কয়বার সকালে দশবার এই দশবার পড়তে সর্বোচ্চ আপনাদের এক মিনিট সময় ব্যয় হবে সল্লু আলহি আসাল্লাম সল্লু আলহি আসাল্লাম এক নিচে আপনি দশবার পড়িয়ে একটা নিজের আদর অভ্যাসে পরিণত করে নেন সকালে দশবার পড়ব বিকালে আমি হুজুরপাক সল্লু আলহি আসাল্লামের চেহারা একদা খুশির বিচ্ছরণ পরিলক্ষিত হচ্ছে হাস্চল চেহারা খুশির ভাব আনন্দের ভাব যেন ফুটি উঠেছে প্রশ্ন করেছি আপনাকে খুব হাস্যজ্জ্বল দেখা যায় তার কারণটা কি আল্লাহ বলেছেন হ্যাঁ কিছুক্ষণ আগে জিদ্রিল আমার কাছে একটা সংবাদ নিয়ে এসেছে অহুদ আশ্রু খতিয়ু আশ্রু ও কিছুক্ষণ আগে জিব্রিল আমার কাছে একটা নিয়ে এসেছে বলেছেন ইয়ারসুল আল্লাহ আপনার কোন উম্মত যদি আপনার উপরে একবার মাত্র দূর ফরে আল্লাহ রব্বুল আলামিন তার উপর দশটা রহমত নাজিল করেন रसुल अल्लाह अपनारो जदि आप शुदुम्र दूर फड़े अल्लाह रब्बुल आलमीन तरह दसता गुना माफ कर दें मानु जदि शुदुम्र दूर फड़े रब्बुल आलमीन जाननाते दसा दर्जा बलंद दिव्र दुरू कयार एक सल्लू आलह वसल्लम बा शुरू कर शेष सल्लू आलासल्ला আল্লাহ জালালুদ্দিন সৈয়তি রহমতুল্লাহে আলাই কত বড় আলেন দিনের প্রতিটি শাস্ত্রে জিনার পাণ্ডিত্য ছিল জালাল সুয়ুতি সুয়তি রহমতুল্লাহে আলাই তিনি আল্লাহর নবীকে জাগ্রত অবস্থায় পঁয়ত্রিশ বার দেখেছেন জাগ্রত অবস্থায় স্বপ্ন যোগে না জিজ্ঞেস করা হল হুজুর আমরা তো স্বপ্ন দেখি না দূরদে হাজারি দূরদে সতী দূরদে লাখি কত কিছু ব্যবহার করি নবীকে স্বপ্ন যোগেও দেখি না আপনার জাগ্রত অবস্থায় নবীকে এতবার কিভাবে দেখলেন কয়টার একটাই মাত্র কারণ আমি আল্লাহর নবীর উপর সবছাইতে বেশি বেশি করি দূরত পড়ি আল্লাহ নবীর উপর আমি দূর সবছাইতে কি দুনিয়ার যাবতীয় আমল থেকে সবছাইতে বেশি যে আমলটা আমি করি সেটা হচ্ছে আল্লাহ নবীর উপর দূর শাহ অলিউল্লাহ মহাদেশে দেহমতুল্লাহ আলাই বলেছেন আমার আব্বা আমাকে অধিক পরিমানে দূরত ফার জন্য বলেছেন কেন আমার আব্বা বলেছেন হে বচ্ছ দুনিয়াতে আমি যত কিছু পেয়েছি দূরদের কারণেই পেয়েছি বিহা অজাত না মা না আমি দুনিয়াতে যত কিছু পেয়েছি একমাত্র দরুদের বিনিময় পেয়েছি কোন মানুষ যদি অধিক পরিমানে দূরত ছড়ে হাদিফের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন তার মানুষ যদি অধিক পরিমানে সংকীর্ণতা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেন কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিন তার গোসাকে কমিয়ে দেন চরম রাগান্বিত অবস্থায় যদি কোনো মানুষ দূরত ছড়ে এমন রাগান্বিত হয়েছেন আপনি যেটাকে কন্ট্রোল করার মতো না আপনি দূর ছড়ায় শুরু করেন আপনার গোস্যা আপনার কন্ট্রোলে নিয়ন্ত্রণে চলে আসবে যত বড় ফির থাকেন না কেন চিন্তিত অবস্থায় থাকেন না কেন দুরুদর আমুল চালু করেন দুরুদ সাল আলাই পড়েন দেখবেন আপনার ফেরেশান কি করে দিবেন দূর করে দিবেন গুন বিসালাতিন আলা নবিয়ে মুলাজেমা ফসালাতু লকা জুননাতু ওয়া আসামু ও বিহায় মানাল মারু ইজ্জা সাফাতিন ইয়ুবনা বিহাল এজাজ ওয়াল লিকরাম যত সম্মান বলেন যত মর্যাদা বলেন সব সম্মান এবং মর্যাদার মাধ্যম হচ্ছে দুরূদ যে ব্যক্তি অধিক পরিমাণে দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি তার সম্মান এই পৃথিবীতে বৃদ্ধি করে দিব হারকে বাসদ আমদাম হারকে বাসদ আমদাম আতে সে দুজগ বরওয়ায় হারাম আতে সে দুজগ সবাদ বরওয়ায় হারাম তার উপরে দুজগ রাগুন হারাম হয়ে যাবে হারকে সাজদ উল্লে আলা হার কে সাজদ উর্লে আলা হাজতে দারে উদ্যক্তি বেশি বেশি করে দূর ফড়বে আল্লাহ তার যাবতীয় হাজত লিখিয়ে দিলেন তো আল্লাহ বলেছেন বলেছিল সালামের কথা বুঝছি আসসালাম আলাই কয়া রসুল আল্লাহ দূরত্বে কোন দূরত ফড়ব আল্লাহর নবী কিছুক্ষণ উত্তর নদী চুপ করে বসে রইলেন কিছুক্ষণ পরে মাথা উঁচু করে সাবাইক্রামে বলেছেন কুলো আল্লাহ ইব্রহীম আল্লাহ আল মোহাম্মদিউলা আলি মোহাম্মদ কমা আলীমা আল্লাহ মোহাম্মদিউলা আলী মুহাম্মাদ। এই দূরটাকে দুরুদ ইব্রাহিম বলা এই দুরুতের নাম দুরুদে মোল্লা আলী কারি রহমতুল্লহে আলাই তিনি লিখেছেন আফজাল উহা মা ওরাদা কি বা শাহাদা সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম যেটাকে তাশাকুদের পরে শেষ ভুটকে পড়া হয় এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম পড়বেন আধা মিনিট সময় লাগবে আরো একটি দুরুজ আছে সংক্ষিপ্ত দুরুদ সল্লু আলাইহাল্লাম আরো একটি দুরুজ আছে সল্লহু আলাম হাদিসের মধ্যে বলেনা অধিক পরিমানে জুমের দিন শুক্রবারে আমার উপর দূরৎফ শুক্রবারে আমার উপর অধিক পরিমানে দুল কারণ শুক্রবারের দূরত আমি নবী মোহাম্মদের কাছে পৌঁছানো হয় শুক্রবারে বেশি বেশি করে আমরা কি পড়বো বলে দূরত পড়ব সবচাইতে বেশি শুক্রবারে হজরত আবু হরাইরা বর্ণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন আমার কোন মত যদি শুক্রবারে আসরের সময় শুক্রবারে আসরের নামাজের পরে যে বসায় সে নামাজ শেষ করেছে ওই বসা অবস্থায় একটা দুরুজ আছে যদি আসিবার পরে কয়বার আল্লাহ সাল্লে আলাহ মোহাম্মদিন্লে আলাহ মোহাম্মদিন নবি উম্মি ওয়ালা আল্লাহর নবী বলেছেন আমার কোন যদি শুক্রবারে আসরের নামাজের পরে এই দূরটা আমি নবীর উপরে মাত্র আশিবার পরে আশিবার আলামিন আশি বছরের গুণা তার মাফ করে দিবে এবং আশি বছর একটা মানুষ লাগাতার নেক করলে যে পরিমাণ নেক হবে আশি বছর লাগাতার নেক করলে যে পরিমাণ নেক জমা হবে ওই দুরুটটা আশি বার পড়ার কারণে তার আমল্লামায় ওই পরিমাণে দেওয়া হবে ওলাম থেকে শিখি নেবেন আল্লাহ আলাহ আলহিমিমা বাবারা আমল করেন হ্যাঁ রবিল মাস নবির পর মোহাম্মদ ফকাসির মাস আমল করেন আজকে থেকে শুরু করেন আসল নামাদের পরে ওই বছরে এই দূরটা আসিবার পয়েন্ট সর্বোচ্চ আপনার দশ মিনিট সময় ব্যয় হবে সর্বোচ্চ কিতাবের ভিতরে একটি ঘটনা পাওয়া যায় একজন লোক তাওয়ায় শুধু দূরত ফরে দূরত ফরে আরেকজন লোক জিজ্ঞেস করলো ভাই তাওয়ার সময় তুমি দূরত কেন ফড়ো কারণ তাওয়ের সময় নির্ধারিত কিছু আমল আছে না নাই তাওয়প যেখান থেকে শুরু হবে মা তাপ বেদায়া নেহায়া যারা তাওয় করেছেন জানেন না তা অফ করার সময় সুমু দিতে হয় এক চক্কর দিতে হয় যখন চক্কর শেষ হবে তখন রব্বানা পড়তে হয়। মানে বিভিন্ন ভাগে ভাগে দোয়া আছে কিন্তু দুরুদের কথা নাই তা আপনি তা অফ করার জন্য এসে দুরুদ কেন পড়েন ঘটনাটাকে তখন ওই আলেম বলছি শোনেন হুজুর আমি দুনিয়াতে যা কিছু পেয়েছি একমাত্র দুরুদের পরিবর্তেই পেয়েছি যা যা কিছু আমি পেয়েছি আপনি কি পেয়েছেন যেমন একটা জিনিস দেখান লোকটা বললো ভাই গত কয়েক বছর আগে আমরা একদল হজ কাফেলা হজ করার উদ্দেশ্যে বাই থেকে বেরিয়ে গেলাম বাগদাদ মরুভূমিতে যখন এসে পৌঁছলাম আমার আব্বার খুব জ্বর প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল কাফেলার অন্যান্য সাথীরা আমাদেরকে রেখে চলে গেল আমার আব্বা অসুস্থ আব্বাকে নিয়ে আমি মরুভূমিতে বসে রইলাম কি করব। রাত্রে আমার আব্বা ইন্তেকাল করেছে এন্তেকাল করেছে এটা কোন দুঃখের বিষয় নয় আমার আব্বার ইন্তেকালের সাথে সাথে আব্বার চেহারা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেল খুব চিন্তায় পড়ে গেলাম কোথায় আমাদের বাড়ি কোথায় আমাদের ঘর বাগদাদের দাদের মরুভূমিতে আমার আব্বা ইন্তেকাল করেছে যদি আব্বার চেহারা শুকুরের চেহারা না হতে হয়তো বা মানুষকে দেখে আব্বার দাফন কাফনের ব্যবস্থা করতাম এখন লজ্জায় চেহারা ডাকার জায়গা খুঁজে পাই না কারণ মানুষকে ডাকলে মানুষ আমার আব্বাকে দেখবে আব্বার চেহারা শুকুরের চেহারায় হয়েছে। আমার আব্বার নামাজও কেউ পড়বে না আমার আব্বাকে দিকার দিয়ে সকালে চলে যাবে এদিকে আমি ভাবতেছিলাম হঠাৎ আমার ঘুম এসে গেল স্বপ্ন যোগে আমি দেখলাম চাঁদে মতো পুটপুটে চেহারাওয়ালা একজন যুবক আমার কাছে এসে বলতেছে ও যুবক ভাবছ কি সে কি না ভাই ভাবছি না মাত্র সমস্যা অনেকগুলো লোক হজ ব্রত পালন করার জন্য বাড়ি থেকে বের হয়েছি আমার আব্বা অসুস্থ হয়েছে কাফেলার অন্যান্য লোকেরা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার আব্বা এতে গাল করেছে এনতে করেছে এটা দুঃখের বিষয় নয় এখানে একটা ঘটনার অবতারণা ঘটে গেছে সেটা হলো আমার আব্বার মৃত্যুর সাথে সাথে আমার আব্বার চেহারা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেল চলো আমাকে নিয়ে চলো তোমার আব্বুর নিয়ে যাওয়ার পরে ওই চাঁদের মতো পুরপুরে চেহারাওয়ালা যুবক চেহারার থেকে কাপড়টা তুলে তিনার হাত মুবারক আমার আব্বার চেহারার উপর এভাবে বুলিয়ে দিলেন বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার আব্বার চেহারাটাও ওই যুবকের মতো চাঁদের মতো জোৎস্নার মতো ফুটফুটি সুন্দর হয়ে গেল আহ আনন্দের ঢেউ আমার উৎফুল্লিত আনন্দিত ওই যুবক রাওয়ানা দিল আমি ডেকে বললাম যুবকরে এই মুসিবতের দিন কঠিন সময় খোদার কসম করে বলছি আমার আব্বার ইন্তেকালের খবর দুনিয়ার কোনো মানুষকে আমি জানালে জানাইলাম না তুমি কিভাবে জানলে তুমি কে কোথেকে এসেছ কিন আমার পরিচয় যখন জানতে চেয়েছ শুনে নাও আমি তো কোন সাধারণ মানব না আমি সব নবীদের নবী আবী মোহাম্মদুর রসুল্লাহ আলহিম হুজুর আপনি খবর কিভাবে পেলেন আমার আব্বারের কথা ও যুবক তোমার আব্বার একটা অভ্যাস ছিল प्रतिदिन सकाल बल नबीर परश बार दूर फुटत दूर फुट सकाले कयारे कयार तुम्बा जो दूर गुट दूर साथी आल्लर पक्ष निजुक्त एक फेरस्ता संगे संगे से दूर गुलो नबीर का पची दित सकाल दूर पे कूध्या তোমার আব্বার কোন দামি পাই না তখন ওইকে সকালের দিয়েছ বিকালেরটা কেন আমাকে পৌঁছাইলে না ইয়ার রসুল আপনার যে উন্মত আপনার উপরে দৈনিক একশো দবার দূরত আপনার সে একটু আগে ইন্তেকাল করেছে। ইয়ার রসুলাল্লাহ ইন্তেকাল করেছে ঠিক তবে একটা দুঃখের বিষয় ইন্তেকাল করার সাথে সাথে তার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল নবী বললেন এই আমার যে উন্মত একশোবার আমার উপর দূরত পড়তো বিকেলে একশোবার দলিক দুশোবার আমার উপর দূরত পড়ত আর তার চেহারা এমন হবে রে আমি কিভাবে বরদাস্ত করি শোনা আমাকে নিয়ে যাও আল্লাহর নবী তখন ওই যুবটা যুবকটাকে বললো তোমার আব্বা আমার উপর সব সময় দূরত ফুরত আর তোমার আব্বার উপকার আমি মোহাম্মদ কিভাবে না করতে পারি তুমি এ বলো হে যুবক তোমার আব্বার মৃত্যুর খবর দুনিয়ার কোন মানুষকে এলান করো না ঘোষণা করো না দেখবা বাদ কানায় কানায় আগামী দিন সকালে মানুষ ভর্তি হয়ে যাবে ঘুম থেকে উঠে দেখলো পরের দিন লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লোকের সমাগম কানায় কানায় মানুষ ভরে গেল আমার আব্বার চেহারা ঢুকুন একবার দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম ও বাগদাদের মানুষেরা তোমরা কিভাবে জানলে আমার আব্বার এতেগালের খবর আমি তো দুনিয়ার কোন মানুষকে বলি নাই তুমি না বললে কি হবে গত কে যেন রে গাইবি একটি আওয়াজ আমাদের কানে পুছিয়ে দিল ও বাগদাদের গুণাগারেরা তোমরা যদি তোমাদের গুণা করা করাতে চাও बागदे मुरुभूमि एक आशेक रसुलर लाश पड़े आर जाना जान नाम पढ़ा पढ़ाते अंशग्रहण करो काफन दाफने अंश ग्रहण कर एर उ रब्बूल तुम्हारे जीवन गुना माफ कर दीबी एलान सकल कमे जानकें बुझे दिल ये भाईरा दुनिया सर्वश्रेष्ठ आमल दुरूर सर्वश्रेष्ठ आमल की कु दुरुद একবার দুরুদের কত বড় ফজিলত হজরত হাসান মশ্রী রহমতুল্লাহ যোগে একজন বুড়ির একটাই মাত্র মেয়ে ছিল মেয়েটা ইন্তকার করেছে ভুড়ির একটা শখ জাগলো যে মেয়েটাকে ছেড়ে আমি কখনো থাকতে পারতাম না আমার মেয়ে ইন্তেকাল করেছি কবরস্ত করেছি আমার মেয়ে কবর কোন অবস্থায় আছে একটু জানার দরকার আমার এ নিয়ে বিভিন্ন আলমার কাছে গিয়েছেন যে হুজুর আমি আমার এই মেয়েকে ছাড়া কখনো বাঁচতে থাকতে পারতাম না এক জন্য আমি তাকে চোখের আড়াল করতে পারতাম না আমার মেয়ে ইনতেকাল করেছে আজ পাঁচ ছয় সাত দিন হয়ে গেল আমার মেয়ে কবে কোন অবস্থায় আছে আমি একটু জানার ইচ্ছে হয় বলছে আসলে সঠিক কোন আমল তোমরা তোমাকে আমি বলি দিতে পারবো না যে আমল করলে পরে তুমি কবরে তোমার মেয়ে কোন অবস্থা আছে সেটা জানতে পারবে তবে হ্যাঁ একটা বুদ্ধি দিতে পারি এই দুধের সবচাইতে বড় আমলে হজরত হাসান বুসরি হজরত কাছে গিয়ে বলা উনি হয়তো তোমাকে একটা আমল শিখে দিয়ে দিতে এই বুড়ি আস্তে আস্তে আস্তে আস্তে হাসান বসরি রহমতুল্লাতে গেলেন যা কি বললেন হুজুর আমার একটি মাত্র কন্যা ইন্তেকাল করেছে এক সপ্তাহ হয়ে গেল কবর কোন অবস্থায় আছে আমি একটু জানার ইচ্ছে হয় অনেকের কাছে গেলাম কেউ আমাকে সদিক কোন আমল বলতে পারলো না আপনার কাছে আমাকে পাঠিয়েছে আপনি যদি আমাকে একটা আমল শিক্ষা দেন যে আমল করলে পরে আমি আমার মেয়ের কবর অবস্থাটা জানতে পারি সেটাও দেখতে পাচ্ছেন যাও একটা আমল অবস্থা আমি তোমাকে শিক্ষা দিতে পারি সেটা হচ্ছে প্রত্যেক দিন নামাজের পরের সাইড নকল নামাজ পড়বে তুমি নকল নামাজ পড়ার পর শিক্ষা দিলেন যে চূড়া পাওয়ার পরে তুমি তুমি ঘুমাইবে আশা করা যায় তুমি তোমার মেয়ের অবস্থাটা জানতে পারো ওই মহিলাটি যেন এসার সময় যখন আসলো এসার নামাজ পড়ে ছাই গাছ নামাজ পড়েছে চূড়া পাচার পর চারোটি রাগাতে আলাম আসলা পরে ঘুমিয়ে গেলেন দূর পড়তে পড়তে পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন এক পর্যায়ে যখন তিনার ঘুম গভীর হয়ে গেল তখন স্বপ্নে দেখতে পাচ্ছে সে যে তার মে মেয়ে যাহান নামের মাঝখানে ঢালঢাল করে আগুন জমতে আছে দশ কুন্দঘা উপর উঠে যায় এই মেয়েটা গুমের মধ্যে চিৎকার মেলল হঠাৎ তার গুম ভেঙে গেল গায়ে কম্পন শুরু হয়ে গেল মানুষের কাছে দড়ে গিয়ে বলছে শোনো আমার মেয়েটা কোন অবস্থায় আছে জানার ইচ্ছে হলো কেউ কোনলো না সালমান আরে হাসান আমার মেয়ে জাহান নামের মাঝখানে ধাউ ধাউ করে আগুনে জ্বলতেছে আর চিৎকার মারতেছে আগুনে হাসান বসরির কাছে আবার গিয়ে বলছি আপনি যেভাবে বলছেন একদিনও যাওয়া লাগে নাই এ আমি আমার মেয়ের অবস্থার সম্পর্কে আমি অবগত হয়ে গিয়েছি উজুর আমাকে আরো একটা আমল তো একদিন আপনি বলেন যে আমল করলে পরে আমার মেয়ে জাহান্নাবার আগুন থেকে এখন বাঁচতে পারবেও নাই তবে হ্যাঁ তুমি তোমার মেয়ের নামে যা পারো আজকে গিয়ে কিছু সৎকা করে দাও কারণ আজ সৎকা তার বলা সৎকা হচ্ছে বলা দূর সৎকা মুসিবত দূর করে সৎকা যেখানে সৎকা আছে সেখানে মসিবত আসতে পারে না যেখানে ইন্দুর আছে সেখানে বিড়াল আছে কখনো আর যেখানে বিড়াল আছে ইন্দুর আছে মুখামুখি সেখানে কি যত বড় মসিবত দেখবেন আগে সৎকা দিবেন এখন একটা মামলাতে যাবেন একটা বিপদ আসতে পারে আগে ফকরের কিছু টাকা দিয়ে দেন আপনার স্ত্রীর ডেলিভারি কেস শুনছেন দশটা টাকা আগে মসিদে দেন একটা ফকিরকে দেন যত বড় বিপদ আগে সৎকা করেন তারপরে অন্যান্য প্রক্রিয়া যা অবলম্বন করা সেটা অবলম্বন করবেন সর্বপ্রথম দিবেন কি সৎকা যা পারেন এক টাকা আস্তোয়ান সবগুলো সম্পদ এসে মেয়ের নামে সৎকা করে দিল আর ঘুমাইলো ঘুমোর মধ্যে দেখলো বিশাল জান্নাত জান্নাতের ভিতর অজরত হাসান বস্তি দৌড়াদৌড়ি করতে আছে জাননাতে তিনার পাশে একটা স্বর্ণের ইস্টির স্বর্ণের মহিলার মেয়ে বসে রয়েছে যে মেয়েটা কোথায় ছিল নামে রাজাব দেখে দোয়া করার জন্য আসছে আর এখন দেখতেছি তুমি জান্ নাতে তুমি সত্য না তোমার মা সত্য কিছু তো বুঝতেছি আমার মায়ের কথা সত্য শুধু আমি না আমার সাথে সত্তর হাজার জাহান নামি কয়েদি আমরা জাহান নামরা গুণে জ্বলিতেছিলাম একজন আলেম আমার কবরের ফাঁস দিয়ে দেওয়ার সময় একবার মাত্র দূর ফোরে কয়বার একবার মাত্র দূর ফোড়ে স্বাব গুলো আমাদেরকে দিয়ে গেছে এই দুরুদের কারণে রব্বুল আল আমাদের সত্তর হাজার জাহান নামি কয়েদিকে ক্ষমা করে দিয়েছে কয়টা বার দুরুদ আবার বলেন কয়টা দূর মাত্রু অতবা দুরুদ ইব্রাহিম তবে না ওই দুরূপটা আপনাকে পড়তে হবে কথা বুঝছেন কিনা নতুন মনগড়া দূর আবার হেটা গিয়া সালা আলাইকুম। কি সুন্দর লাগছে না কোরআানেও নাই হাদিসেও নাই কন কোরআনেও নাই একটা কি বলেন মুসলিম বলেন পৃথিবীর কোন আলেম দেখাতে পারবে না যে সালা দুনিয়া নামে কোন মিলাদ আছে কোন দুরুদ আছে যারা পড়ে এখান থেকে ফটুয়া দিলাম এরা নবীর আছে নয় এরা হল নবীর দুশ্মন সালা দুনিয়া আবার কত সুন্দর দুরুদ দুরুদ ইব্রাহিম আমি বললাম সাল্লাইসাল্লাম খুব সুন্দর লাগেন না লাড়ে দি ফিরবেন যদি একটা দেখেন আর না হয়েছে প্রমাণ করে দিতে হবে মুছে হাজার হাজার মানুষকে আপনার দেখাই দিতে হবে সবাই থাকতে পারবে না ঠিক কিনা বলেন দেখে খবরদার মনগড়ার দূর কেউ পড়বেন না আপনাকে আশেক বলবে না কত সুন্দর দূরত্ব কথা আমি বলতেছি ইব্রাহিম আছে শুক্রবার আসরণ নামাজের পরে আছে সল্ল্লাহিসাল্লাম সল্লাহ নাবিল উম্মি কি নবীলে কয় মহাম্মত যদি নবী থাকত লাডি সবগুলো থুকাই এটা সুদ্য গুষ্ঠীর ফিডাইত আল্লাহ নবীর নাম মোহাম্মদ কোন নবীর নাম কি আবার কন না নবীর নাম কি আমার নাম হলে এনআ তুললাম আর যদি কেন আর তো রক্ত টা আর নাম্বা কিনলে এনাই তুই আর নাম্বরে এই রুম টাইম লিখির কথা কম না আমরা যদি ডাকে আমরা খেতার খুব খুশি দেখবেন নাকি আমার সামর্থ্য থাকলে আপনার খেতারা দূরে লাড়াইল আমার নাম কি তুই কী আল্লাহ আমার তো আসল না কি শেষ ভাই আমি বিরক্ত করতেছি না আমি আপনাদের ইমাম যে আমল করলে আপনারা মুক্তি পাবেন যে আমল আমাকে বলতে হবে আপনারা কেউ খুশি হন কেউ বেজার হন খোদার কথম চাকরির ভয়ে হক লুকিয়ে রাখবো এমন ব্যক্তি আমরা নয় ইনশাল্লাহ রিজিগের মালিক কে সমস্যা নাই তবে যে কদিন থাকবো এভাবেই কথা বলা হবে হক কথা যেটা সেটাই বলবো আর কিছু শয়টা আছে নবীর নাম করা শুনলেট শোজুরট শো হেমার কোথায়গা গা ন আমার নাম শুনলে ফড় দুরু বল আমার নাম শুনলে ফড় কি আমার নাম শুনলে ফড়ালাম তার দৌড়িয়ে গেলাম ডাইরেক্ট বেলেই খাড়া আমি হুজুরের খবর দিই তুই একটা হাতি দেখা বা লিডারকে লিডার কে নবীর নাম শুনলে ব্যবহার করিবের নবীর নাম লইসিব মুখে যাই তুই সুমে দিদি তিত আসি থেকে তুরুদ বাইরে নাকি তুই আঙ্গুলিকে কিনলে তুই পিস পিস পিস করলি ঘটনাটা কি আরেক লহলা কুয়া কেসা বসর হে বুঝি না মগর তুম তো আয়ে আয় দাদে নয়া শানে নয়া রঙ্গে নয়া হামে মুসলমানে মগর কামে কুকুর হামে মুসলমানে মগর কামে কুকুর হাম দিছি মুসলমান আর কাত করিছ কেন মুসলমান আছে অদো পতন কেন মুসলমানের অদো মুসলমান তো ছিল বিশ্বের সিংহ জাতি কেন মুসলমান মার খাচ্ছে নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে কতদিন পর্যন্ত মুসলমান নবীর আদর্শ বাস্তবায়ন না করবে আল্লাহর নবী ওয়াদা করেছেন সারা ফিল বিজাতিকে মুসলমানের উপর চাপিয়ে দিবে মুসলমান বিশ্বের কোথাও স্থান পাবে না নবীর ওয়াদায় আরো মুসলমান নবীর সূন্যত ধরো ভূমিকায় জায়গায় খুঁজে পাবে না আমাদের সকলকে বেশি বেশি করে ফিরোধ করার তুমি দেখ